সাবিত রহমতুল্লা আলাইহি হতে বর্ণিত তিনি বলেন আনাস ইবনে মালিক রাজিউল্লাহ তালা আনহু আমাদেরকে নবী সাল্লাহু আল সাল্লাম এর সালাতের বর্ণনা দিলেন অতপর তিনি সালাত আদায় করে দেখালেন তিনি যখন রুকু হতে মাথা উঠালেন তখন এতক্ষণ দাঁড়িয়ে রইলেন যে আমরা মনে করলাম তিনি শেষদের কথা ভুলে গেছেন